আব্দুল্লাহ ইবনু জাহিদ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত একদা তিনি পাত্র হতে দু হাতে পানি ঢেলে দুহাত ধৌত করলেন অতপর এক খাবল পানি দিয়ে মুখ ধুলেন বা কুলি করলেন এবং নাকে পানি দিলেন তিনবার এরূপ করলেন তারপর দুহাত হাত পর্যন্ত দুবার ধুলেন এবং মাথার সামনের অংশ এবং পেছনের অংশ মাস করলেন আর টাকনু পর্যন্ত দুপা ধুলেন অতপর বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর অজু এরূপ ছিল